يا رجائي يا رجائي, يا رجائي يا رجائي يا رجائي يا رجائي يا رجائي بسم الله الرحمن الرحيم اسايا سال كنبا خرسطيو سالير شربو شش دينير رات تي آشول এবং রাত বারোটার পরের যে সময় সেটা হচ্ছে পহেলা জানুয়ারির প্রথম প্রহর পশ্চিমা দেশের একটি সংস্কৃতি হচ্ছে বছরের ওই শেষ মুহূর্ত এবং নতুন বছরের প্রথম মুহূর্তটাকে নানা রকম উৎসব হৈহুল্লোরের মধ্য দিয়ে পালন করা উদযাপন করা বাংলাদেশের মতো দেশে গত দুই দশক আগেও এ ধরনের উৎসবের কোনো চল ছিল না কিন্তু গত দুই দশক থেকে সাম্প্রতিক কালে এই ৩১ ডিসেম্বর রাতের শেষ মুহূর্ত আর জানুয়ারির প্রথম মুহূর্ত বা প্রথম প্রহর নগরগুলোতে শহরগুলোতে ব্যাপকভাবে উদযাপনের একটি নতুন সংস্কৃতি চালু করার চেষ্টা চলছে এবং এটা নিয়ে দেশবাসী আইন শৃঙ্খলা বাহিনী সচেতন মানুষ ধর্মপ্রাণ মানুষ সবাই যার অবস্থান থেকে উদ্বেগ এবং সতর্কতা বারবার ব্যক্ত করছেন আমরা থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বরের রাত এবং খ্রিস্টিও কিংবা ইসাই সালের প্রথম প্রহরকে কেন্দ্র করে কি কি হয় এবং আসলে ক্ষেত্রে কি করা উচিত এ বিষয়ে কয়েকটি কথা পেশ করার চেষ্টা করব একত্রিশে ডিসেম্বর রাতের অর্থাৎ রাত বারোটার আগের অল্প কিছু সময় এবং তার পরের দিন নতুন বছর জানুয়ারি মাসের এক তারিখের প্রথম কয়েকটি ঘন্টা। এটাই হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের উদযাপনের মূল সময় এবং মূল পর্ব তো এর পেছনে পশ্চিমা দেশগুলোতে দীর্ঘ কোন ইতিহাসের প্রেক্ষাপট রয়েছে কিনা আজকে সেটা আমাদের আলোচনার বিষয় নয় এই উদযাপন এবং অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সব নেতিবাচক কর্মকাণ্ড হয় তার কয়েকটি বিষয় আমরা এখানে পেশ করতে চাই প্রথমত এটি একটি পশ্চিমা দেশীয় সংস্কৃতি যেটি প্রযুক্তি কিংবা প্রগতি কিংবা উন্নয়ন যা অনুসরণ করা যেতে পারে গ্রহণ করা যেতে পারে নিছক উন্নয়নের প্রয়োজনে এবং অগ্রসরতার প্রয়োজনে এমন কোনো বিষয় নয় এটা জীবনযাত্রা সংশ্লিষ্ট একটি অত্যন্ত নেতিবাচক সংস্কৃতি এজন্য এটি বর্জনীয় এবং পরিত্যাজ্য বলে সুদীজনরা মনে করেন দ্বিতীয়ত থার্টি ফার্স্ট নাইটে অপরিমিত এবং অনিয়ন্ত্রিত উল্লাসের একটা ব্যাপার ঘটে তরুণ তরুণী যুবক যুবতীদের মধ্যে যার সঙ্গে সুস্থতাপূর্ণ শান্তিপূর্ণ এবং পারিবারিক স্বাভাবিক জীবনযাপনের সম্পর্ক নেই যেখান থেকে অনেক ধরনের দুর্ঘটনা এবং বিশৃঙ্খলা ও শৃঙ্খলতার সূত্রপাত ঘটে এটাও দেখা যায় এখানে তৃতীয়ত থার্টি ফার্স্ট নাইটে ব্যাপকভাবে যারা মদ্যপানে অভ্যস্ত তারা সহ এমন বহু তরুণ তরুণীর মদ্যপানের অভিষেক ঘটে যারা এর আগে কখনোই মদ্যপানের সঙ্গে যাদের কোনো সম্পর্ক ছিল না মদ আর মাদকের একটা ঢালাও ব্যবহার ঢালাও একটা উৎসব এই রাত্রে হয় संबाद माध्यम सूत्रा चतुर्थ नार्थी पुरुष होटे विभिन्न कैम्पास विभिन्न मिलन केंद्रगुल खूब व्यापक भावे देखा जाए जेटा इसलमी संस्कृति एवं साधारण मानुषर शालीन जो जीवन संस्कृति तरह संगे मिल नहीं আরেকটি ব্যাপার দেখা যায় থার্টি ফার্স্ট নাইটের উদযাপনের অংশ হিসেবে সেটি হচ্ছে খুব দ্রুত গতিতে বাইক এবং গাড়ি চালানো রাস্তায় রাস্তায় নগরের এবং এর মধ্য দিয়ে বহু ধরনের দুর্ঘটনা ওই এক রাত্রে ঘটে সংঘটিত হয় এ ঘটনাও সংবাদ মাধ্যমে একাধিকবার এসেছে এবং এটা নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর নানা রকমের তৎপরতা ব্যয় করতে হচ্ছে ছয় থার্টি নাইটের এই অনুষ্ঠানটি আসলে একটি গভীর রাতকেন্দ্রিক অনুষ্ঠান যার সঙ্গে অনেক উল্লাস মাদক ও শৃঙ্খলতার সম্পর্ক রয়েছে যা একটু আগে আমরা বলেছি এজন্য এই গভীর রাতকেন্দ্রিক অনুষ্ঠানে অনেক রকম বিনাশী আয়োজন থাকে করা হয় পরিকল্পনা করে উদ্যোগ নিয়ে যেটা সর্বাবস্থায় বর্জন করা উচিত আর এর সঙ্গে এই রাতে আইন ভঙ্গকারী আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার মতো অনেক রকম ব্যাপার ঘটে गत कयक बचर जब सरकार पक्षे शुद्म उ फिर जल कमान सह पुलिस विजिबी रैब सह विभिन्न बाहन के नाम शहरगुल्ज शांत रखार चेष्टा बोझा जाए थार्टी फार्ष्ट नाइटर उद्यापन मूलत असभ्यता प्रवण्ठान एक आयोजन सप्तम विषय এই থার্টি ফার্স্ট নাইটের নানা ধরনের অনুষ্ঠান এবং আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক অর্থ অপচয় এটাও নিষিদ্ধ এছাড়াও এ রাতে বহু রকমের অন্যায় অপরাধ উল্লাসের নামে সংঘটি হয় করা হয় যেটা নিয়ন্ত্রণ করা উচিত যা থেকে মানুষের বাঁচা উচিত আমরা এটা থেকে কেন মানুষের বিরত থাকা উচিত এর দু একটি কারণ এবং দু একটি প্রেক্ষাপট উল্লেখ করে আলোচনা শেষ করব থার্টি নাইটের উৎসব এবং আয়োজনের সঙ্গে আমরা ইতিমধ্যেই বলেছি যতগুলো অনুষ্ঠান যতগুলো প্রবণতা লক্ষ্য করা যায় এর বেশিরভাগই হচ্ছে কবিরা গুণা কোনো মুসলমান এবং কোন সাধারণ মানুষও কবিরা গুনার মতো সব চারিত্রিক ত্রুটি বিচ্যুতি স্খলনের সম্পর্ক যে অনুষ্ঠান এবং আয়োজনের সঙ্গে রয়েছে এটাতে নিজেকে যুক্ত করা অথবা এর সঙ্গে সম্মতি ব্যক্ত করা সহযোগিতা করা এটা কারোর জন্যই উচিত হতে পারে না এবং এটা হওয়া উচিত নয় দ্বিতীয়ত পশ্চিমা দেশগুলো থেকে অনুন্নত কিংবা উন্নয়নশীল দেশে গ্রহণ করার মতো অনেক রকম প্রযুক্তি আর্থিক উন্নয়নের বিষয় এবং জীবনযাপনের ইতিবাচক অনেক বিষয়ে গ্রহণ করা যেতে পারে কিন্তু এটা হচ্ছে একশো ভাগ নেতিবাচক এমন একটি বিষয় যার সঙ্গে কোনো ধরনের উন্নয়নের সম্পর্ক তো নেই বরং চারিত্রিক ক্ষয় এবং স্খলনের সম্পর্কই ব্যাপকভাবে বিদ্যমান এজন্য এটা বর্জনীয় तृतियों तो कथा हम थार्टी फार्ष्ट नाइटर सांस्कृतिक दिक्लेश मानूष रे कथे कथाएं बांगाली संस्कृत बैरियर जिन ग्रहण करना अनेक समय इसलम धर्मी अनेक जिनके सांस्कृतिक जीवन थे दूरे सर रखते चान क्योंकि खूब अद्भुत भाव लक्ष्य करी थार्टी फार्ष्ट नाइटर पूरा उत्सव आयोजन ए सबकिछ जार संगे ए देशियों পূর্বের সংস্কৃতির কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরেও তারা এটা নিয়ে কোনো কথা বলতে চান না আমরা বলব যে যারা বাঙালি সংস্কৃতির রক্ষার কথা বলেন তাদের দিক থেকেও থার্টি ফার্স্ট নাইটের এই উৎসব সাংস্কৃতিক আয়োজন হইচই হুল্লোর এটা বর্জনীয় এবং পরিত্যক্ত হওয়া উচিত আর ইসলামে তো এ ধরনের উল্লাস নিয়ন্ত্রণহীন বাদ ভাঙা মদ মাদকের সম্পর্ক তরুণ তরুণীদের এক সঙ্গে গভীর রাতে অর্থের অপচয় মানুষের কষ্ট দেওয়া তীব্র গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনার শিকার হওয়া এবং শিকার করা এর কোনো সুযোগ নেই ইসলামী দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে দেখার আরেকটি দিক হচ্ছে যে ইসলাম বর্ষবরণ কেন্দ্রিক উৎসব করা ইসলামের নির্ধারিত ধর্মীয় উৎসবের বাইরে বর্ষবরণের জন্য একটি উৎসবের ব্যবস্থা করা এটার উৎসাহ ইসলামী দৃষ্টি ভঙ্গি এবং ইসলামের নীতিতে এবং আদর্শে পাওয়া যায় না বাকি একথা তো সত্য শুধুমাত্র বর্ষ নয় বছর নয় বছর মাস দিন মহাসভা করা পিছনের গুনার জন্য মাফ চাওয়া নতুন সময়টা আল্লাহর কাছে সুন্দর চাওয়া এবং ভালোভাবে চলার জন্য দোয়া করা এটা করা যেতে পারে কিন্তু এ ধরনের উৎসব বিশেষত এরকম পাপ প্রবণ উশৃঙ্খলতা প্রবণ উৎসবের কোনো সুযোগ ইসলামে নেই আমরা শেষ যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে যে এত বড় গোনা যা হৃদয় সম্ভ্রম এবং জীবনকে বিনাশ করে এই গুনার আয়োজন বছরের শেষ রাত খ্রিস্টীয় কিংবা ইসাই সালের রাতের মধ্যের অংশ এবং নতুন ইসাইশনের প্রথম প্রহরকে নানা ধরনের পাপ বিশৃঙ্খলা উশৃঙ্খলতা আইনশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করার মতো দুর্ঘটনা এগুলো থেকে রক্ষা করা আমাদের রাষ্ট্রের এবং দেশের কর্তাদের যেমন দায়িত্ব তেমনই আমাদের সমাজের যারা অভিভাবক রয়েছেন সচেতন ব্যক্তিত্ব রয়েছেন তাদেরও দায়িত্ব আর আমরা সকল পর্যায়ের যুবক যুবতী তরুণ তরুণীদেরকে বলব জীবন বিনাশী এই আয়োজনের সঙ্গে নিজেদেরকে কোনোভাবেই সম্পৃক্ত না করা বরং আমরা যে কোনো সময়ের মতো বছরের প্রথম প্রহরে আল্লাহ তালার কাছে এমনিতেই এটার আলাদা কোনো সাব রয়েছে এমন মনে করে নয় আমরা দোয়া করতে পারি আল্লাহ যেন আমার প্রতিটা প্রতিটা সময় সুন্দর কাটান মুহূর্তের মধ্যে কাটান সাফল্যের মধ্যে কাটান দুশ্চিন্তা মুক্ত কাটান এরকম একটা দোয়া আমরা করতে পারি প্রত্যয় গ্রহণ করতে পারি এর বাইরে বিশৃঙ্খলাপূর্ণ এবং উশৃঙ্খলতা পূর্ণ থার্টি ফার্স্ট নাইট কেন্দ্রিক যত রকমের আয়োজন উৎসব হৈহুল্লোর অনিয়ন্ত্রণ রয়েছে তার সঙ্গে আমাদেরকে যুক্ত করা জড়িত করা বাদ ভাঙ্গা স্রোতে নিজেদেরকে ভাসিয়ে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন ও আখিরুদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমে